দর্শন করলেন নিজের চোখে কিন্তু তাকেও বেদান্ত শিক্ষা দিতে বসলেন কৃপা করলেন বলে এটা শান্ত যখন প্রেমের কন্যাকে ডুবালেন বন্যাস দাসবারে যেমন সন্ন্যাস নিলেন তাদের জন্য সন্ন্যাস নিয়ে মায়াবাদী বাদ দিয়ে যারা ছিলেন তাদেরকে সন্ন্যাসী তারা কিতাব কিন্তু মায়াবাদী प्रभु जो तुम्हारे सहजे छाड़ी लाहक ना बिकाय लो কিন্তু ওরা তো সিংহাসনে বসে আছে অভিমানের উচ্চ আসনে কিন্তু প্রভু প্রেমাবতার তিনি বসলেন তাদের পাক ভাত সম্প্রদায় সন্ন্যাসী বেদান্ত করো না কেন এই নিত্য কীর্তনাদি করো কেন ভক্তির যে অস্ত্র আছে সেই অম এদিকে যায় প্রভু কহে শ্রীপাত ইহার কারণ গুরু মরে হৃদয়টি দেখাচ্ছেন ভগবান নিজে আচরণ করে ওই যখন জ্ঞানীর অভিমান আর ভক্ত হৃদয় বেশ তো পাগল হাসি হাসিকাদি নাচি গাই জেনমত্ত গুরুদেব বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি ধন্য এই কৃষ্ণ নাম প্রেম হয়ে গেল তোমার দেব যাও নাচক ভক্ত এটা নিজে করছি। তখনও যায়নি আচ্ছা সে কৃষ্ণে ভক্তি করাই হয় সবার সন্তোষ কিন্তু বেদান্ত না শুনো কি কেন তাতে বেদান্তের আসর বুঝিয়ে শঙ্করাচার্যের যে উপরের আবরণ খুলে দিলেন দেময় মূর্তি সব সন্ন্যাসী মহাপ্রভু ভক্ত হয়ে গেলেন সেই প্রকাশ আনন্দ সরস্বতী তিনি শেষকাল যখন নাম রস কথার করালেন মহাপ্রভু তখন এইখানে এসে সেই অভিমানী সন্ন্যাসী বললেন এই বৃন্দাবনের অন্য সিংহাসন থাকে তো ওই যে দুটি অমৃত এ মা দখম আর আমাদের শ্রী সাইপাদ শ্রীমৎ শব্দের ব্যাখ্যায় লিখেছেন শ্রীমৎ সর্বত উৎকর্ষ যুক্ত অর্থাৎ অন্যান্য সমস্ত অমৃতের থেকে উৎকর্ষ পরম উৎকর্ষ যুক্তি আছে একটি শ্লোকরু কৃষ্ণান্নচক্রন্দি কলতুমে জিহাতটি প্রাঙ্গ সর্বত উৎকর্ষ যুক্ত তোমার এই কথা মৃত তরঙ্গিনী কুলুকুলুনাদের হইতে থাকে ना ना कलो कलो, अभी अभी गाउ कुमार दे तक मूल खातरु स्थान नदी जो बहुत वृक्ष गुली थे वृक्ष गुल ृषा के बाद नाश कर तुम्हें पासा जा চলে যায় কৃষ্ণ তৃষ্ণা হয়ে থাকে সব সময় মননশীল যে সমস্ত মহাত্মা তারা এই নদী কথাম নদী জলে সবসময় আচমন করে অনবরত খেলা করছেন কিন্তু আমরা তিস আমরা তো সংসারী মানুষ বলল যে কলকলনা দিয়ে বয়ে যাচ্ছে কলর্সোনা কানে শুনে চমৎকার নদীতে ঘূর্ণি আছে তোমার কথা অমৃতীতে কোন ঘূর্ণি আছে রস রূপ ঘূর্ণি আছে মন করবে ঘুরছে ঙ্গলম শ্রবণ মঙ্গল দূরে থাক শ্রবণের ইচ্ছা মাত্রে ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যাচ্ছেন ভাগবতী দ্বিতীয় স্মৃতি সেখানে বাক লিখেছেন অবরুদ্ধে चिंता कर संगे प्रेम कीतत कत प्रेम समृद्धि कथाम श्रीमत क्रियाण कर लृण क्रियाण जी शब्दी के व्याख्या कर টিকাটি আমরা উল্লেখ করি আমাদের শ্রীমদ সনাতন গোস্বাইপ কিন্তু আততং শব্দটিকেও অন্যান্য গুলির মতাম কি বললেন আততং সর্ব ব্যাপক অঞ্চল প্রসিদ্ধ অমৃত বৈলক্ষণ অপি দেখুন স্বর্গের অমৃত স্বর্গেই मरते तो सुलभ ना मक्षामृत साधना करें तुब कार खुब कम कम कथामूप निकमृत सर्वत मिसृत सब जगह कथाम मर तो, तो आस्तन नाना स्थानी स्थाना जा जारा में ते संग बरे। तरा भजन महात्मार निकटे हरिकाराधुरी आस्त राधा दास कमारणा जदिना সেটা আস্বাদ চমৎ আসবে সজাতিয়া সয় এই কথার দ্বারা সেইরূপ ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা সাধনে যে ভক্তির সুচারুরূপে আস্বাদনটি সম্ভবপর হবে কথা বোঝা জানা আস্বাদুপে এবং আর একটি বিশেষণ দিচ্ছেন স্নিধে ধরি কথা অমৃত যার কাছে শুনতে গিয়েছেন তিনি যদি সজাতীয় হন আর কোথায় কোথায় চটে যান তাহলে আবার আপনার আস্বাদ বাধা ঘটবে হয়তো অপরাধ ষণির দ্বারা জানা যাচ্ছে যে সেইরূপ মহতের নিকটে হরি কথা শুনলে ভক্তিরসের সঞ্চার হবে তাহলে আস্বাদনটা সুচার হল স্তৃধকের সঙ্গে হরি কথা আস্বাদন এবং সুসম্পন্ন হলো আর ভক্তির সে সঞ্চার হল সর্বত্রই বিস্তৃত ঠিক কিন্তু আস্বাদন লুক যারা কথা হরিকথারসের আস্বাদন ল ভজন সাধন নিষ্ঠ তাদেরকে সেইরূপ মতের কাছেই শুনতে হবে এই আর কালো প্রভাবে এখন নানা পাব कल प्रभावृत करें तार अनुकूल कथा बोलते प्रतिकूल कथा देवें बुके धक्का ले सिद्धान बोलें যে দুই সেই অপরিদ্ধান্তে আপনি যাদের কাছে শুনতে হবে কিরূপ লক্ষণযুক্ত হওয়া চাই বললেন এক সরাক এক সরাক বক্তা কামি ক্রোধি লোভী বিষয় নিজে ভজন করেন না নিজে না করে আর শিক্ষা দিতে একটা শ্লোক তুলে না বললেন সেটি লোকনাশব লোকনাশের জন্য হয় শুক্রান এ প্রসঙ্গে আমাদেরকে কথাগুলিও জেনে রাখতে হবে সর্বত্র বিস্তৃত ঠিক কিন্তু ওই যে সাইপাত বলেন সজাতে আশয় স্নিগ্ধ নিরাপ আছে নিচয়ের শূন্য ভজন সাধন নিষ্ট যিনি ভজন সাধনের দ্বারা একটি উপলব্ধি বা অনুভূতি কাপ্ত বৈষ্ণবের মুখে শুনতে বড় পণ্ডিত গিয়েছিলেন মহাপ্রভুকে নাটক করে শোনাতে ভগবান আচার্যের সঙ্গে পরিচয় নীলা চলে মহাপ্রভুর নাটক শুনে সকলেই চমৎ প্রভুকে শোনাতে কিন্তু প্রভুকে শোনাতে গেলে আগে পরীক্ষা স্বরূপ আগে করে পরীক্ষণে প্রভুকে শোনানো তার কারণ রসের সাগরে তিনি ভাসছেন সতত রসাভাষায় যদি সিদ্ধান্ত বিরোধ সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ অতএের স্বরূপ করে পরীক্ষণ সাধন করতে হয় তিনি একজন গ্রাম্য কবি বিদ্যাজারলি হলুকি। কি এখনো ভজন সাধন করেননি বৈষ্ণব মতে আসেননি এই সমস্ত যেসে কবি কথা শোনার জন্য আপনাদের কেন এত ইচ্ছা দেখুন রূপবর স্বামী নাটক আরম্ভ করেছেন আহ শুনিতেই আনন্দ বাড়ি দামোদর অনুরোধে শুনতে কথা আরম্ভ করেছেন জগন্নাথ সঙ্গে তেমনি দূর ধরে দিলেন সবাই বা বা কোচেন উনি গম্ভীর হয়ে व्याख्या व्याख्या करल नगन्नाथ के लिए महाप्रभु के तारत्मा तो भगवानी भेद अच्छे जगन्नाथ क्या महाप्रभु आत्मा हल्के देहा भगवान आज देहदेही नेश्वरी कची জগন্নাথ হয়ে গেলেন তির আরে আমাদের মনে এই কোথায় এই জন্যই তো মহাপ্রভু স্বরূপের দ্বারা এই পরীক্ষা করাবার জন্যই মাঝখানে আমাদের মনে তো জাগেনি কথা সত্যই তো তো হয়েছে মনটা বিমর্শ হয়ে গেল পন্ডিত ব্যক্তি দয়ালু হৃদয় উপদেশ করলে হবে না বিদ্যার গুণ মনে এই বস্তু যা হোক বৈষ্ণবের আর একান্ত্রণে আর চৈতন্যের ভক্তমনে লিপ্ত কর সঙ্গে সে বুঝিবে সিদ্ধান্ত পরিষ্কার করে সঙ্গ চাই আর মহৎ সঙ্গে বৈষ্ণবের নিকটে হরি কথা শুনতে बैलखण्डी अमृत सुंदरगण बोलें भूमिदाजना जना उच्चारंत्री गृधातु शब्द उच्चारणे प्रयोग है दीवादीगन गृधातु गृण शब्द पहले मन उच्चारंती शब्द जो दी उच्चारं गई कथक रूपे हरिका उल्लेख कर এই জন্যে আমাদের গোসাই শব্দটিকে বিশ্লেষণ করেছেন আমরা এরপূর্বে নিরুপন্তী জনা করি দাবু দাতার অর্থাৎ এই বৃষ্টিতে যেমন হয়েছে হরি কথা। ृत दान कर शब्दे व्याहु दत्त स्वीकृति न এর পূর্ব জন্ম তিনি বহু দিয়েছেন বলছেন দানটা জন্ম জন্মান্তরের আছে অনেক জন্ম দিয়েছেন তাই এই জন্মে দিচ্ছেন সেই স্বীকৃতিটি আছে বলে দিতে পারছেন আর সেই স্বীকৃতি যদি না থাকতো তাহলে দিতে পারত এই জন্যই ধন্য যারা কথাম এই প্রকারে উচ্চারণ করেন তারা ধন্যা আমাদের গুসা পাশের ব্যাখ্যা লিখছেন जत्र ृतरा समग्र विश्व मानव के सकल प्रकार अर्थ दान कारण कथा दान मात्रे तोस्त अर्थ गई जा श्रवणा मात्र प्रेम এখানে দেখুন সাক্ষাৎ বিতরণীত সেই কথা মূলত শ্রবণ করাবার যিনি একটা সংকল্প গ্রহণ করেছেন সর্বত্র বিতরণ করছেন তিনি যে বহু দাতার হবেন বহু দাতা বলতে এখানে প্রেম বা সাধনাঙ্গ দাতা এতে আর আশ্চর্য কি আছে কোথায় বললেন বোঝ সুন্দরীগণ कुलिपावन महाप्रभु मूर्त नि महाराज प्रताप रुद्र के दर्शन देवें महाराज परम भक्त दर्शन शर्ण भट्टाचार्य के बल्ले प्रभुर दर्शन करिए दी জানেন যে তিনি ভগবান থেকে ছাড়লেন মহাপীলাচার্য বলেন ঈশ্বরের এই এক লীলা ভট্টাচার্য তুমি এত বড় বিদ্বান সুতরাং তোমার মতো পন্ডিত জগতে কজন আছেন তুমি যখন নির্বিচারে তাকে ঈশ্বর বলে গ্রহণ করলে তখন তিনি ঈশ্বর আমার বিশ্বাস তাকে যেতে দিলে কেন তুমি জেনে শুনে যে তিনি ভগবান তাকে এখান থেকে শুনে তো ভগবানের লীলা আমি করবো তিনি জীব ভার করবেন এই জন্যই গোমন করলেন দাকলেন এলে কিন্তু আমার জন্য নিবেদন করা চাই আমার জন্য দর্শন কি জানি করা যায় না তিনি তো সন্ন্যাসী রাজ দর্শন স্ত্রী দর্শন একবারে 20 ভক্ষণের মতো ত্যাগ করেছে তবুও আমি নিবেদন করব আপনার জন্য মহাপ্রভু এলে একদিন যজ্ঞ হয়ে করার মতো করবো আর যদি যোগ্য না হয় তো করবো বললেন এই যে প্রজাপতি রাজা পরম ভক্ত সে তোমার চরণ দর্শন করতে চায় নারায়ণ নারায়ণ নারায়ণ কথা বললে কি আমি একজন সন্ন্যাসী আমাকে রাজ দর্শন করার কথা তুমি বলছ না না তিনি পরম ভক্ত হলে কি হবে ওই রাজা নাম আছে ওই তার মধ্যে সুতরাং এই কথা কোন বলবে দর্শনের কথা নয় দর্শন তো হবেই না কিন্তু আর একবার কথাটা বললেই আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব কথাটা আরেকবার বলব না কে আর রামানন্দ রায়ের নিকটে হরি কথা শুনলেন মহাপ্রভু রায় অন্তত আর দিন দশ থেকে অধমকে আর শুদ্ধ করে দিয়ে যাও মহাপ্রাসলেন কি কথা বললে কি তুমি তুমি মাত্র দশ দিনের জন্য আমায় চাচ্ছ কিন্তু ভাই আমি তো এমন আশা করে বসে আছি আমি তো সারা জীবনে কথার অঙ্গে চৈতন্য চরিত্রিত এই দুইটি ভয়া কি কথা বলেছেন আমি রহিব সুখে কাটাইব কাল কৃষ্ণ কথাটা কি জিনিস এই কথা অমৃত মাতরী রাধা ভাব কান্তি অঙ্গীকার চরম সীমা কথা অত বিতরণকারীকে কিভাবে আপ্যায়ন করছে তাই জানা তোমাকে আসতে হবে আমার কাছে তোমাকে এইখানে আমি ঠিক আছে তোমার কথা আমি প্রভুর ইচ্ছা আমি তার কাছে আর নিশ্চিন্ত হইয়া সে ব প্রভুর চরং কাজ করতে হবে না তোমাকে যা বেতন পাচ্ছ বিনা কাজে প্রভুর কাছে থেকে সেই বেতন কাছ থেকে পান অর্ধেক নয় সে কি নয় পুরোটা প্রভুর চরণে থাকো সেবা করো পুরো বেতন পাবো যা পাচ্ছে এখানে তুমি যে তোমার যে বর্তন তুমি খাও সে বর্তন নিশ্চিন্ত হয়ে আসে প্রভুর চরণ প্রভুর চরণে এলেন বললেন তোমার কথা আমি রাজাকে বললাম রাজা এই কথা বলি ওহো তোমাকে যখন তিনি এতটা অর্থকে যখন এতখানি তিনি সম্মান করেছেন তখন গোবিন্দ তাকে কি পাব রাজমন্ত্রী জানেন এর মনটাকে নরম করবো তারপরে যখন তার এই ভাব তখন গোবিন্দ তাকে কৃপা করতে হতে তখন বলেন বলেন একবার প্রতাপ উদ্রে দেখা হচ্ছেন্দ তুমিও এই কথা বলো তোমার মত এত বড় জ্ঞানী রসিক ভক্ত তুমি কি জানো না সন্ন্যাসী ধর্ম কত কঠিন দেখো ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি জগন্নাথের কত বড় गौर हरि राज्य छाड़ी प्राण दीब हिखा राज्य तोड़े देव সকল চিন্তিত হয়ে গেলেন নিতায় চাঁদ কে সকলে বলেন আপনি তো আগ দি করেন অন্যের দ্বারা হবে প্রভু নিতায় চাঁদ বলেন চলো সবাই যান সবাই চায় সবাইকে সকলে গেলে আপু বুঝেন বুঝেশে অন্তর জ্ঞানী কারে শুনবে নিতাই চাঁদ বলছেন একটা কথা তোমাকে বলতে চাই এত বি নিয়ে তার এখন প্রাণটা রক্ষা হয় একটা আশ্বাস তুমি আশ্বাস তো পাবে কপিন নিয়ে তার রামানন্দ রায় একদিন প্রভুর নিকটে আবার নিবেদন জানালেন প্রভু বললেন আত্মা বই যাওয়া তার ছেলেকে একবার মিলনটা তাহলে রাজা তো বুঝবে ছেলে তার থেকেই তো ছেলে সুতরাং ছেলের পুত্রের মিলনই যেন মিলীলা হবনী পুত্রের মিলনী মিলনটা হয়ে যাবে যদি এ তো এতে উৎকণ্ঠা থাকে এখানেই কিন্তু পূর্বচ্ছে ফাই কিন্তু রাজাকে একটা আশ্বাস দিলেন দেখুন সব দিক শেষ হয়ে গেছে আর কোন দিক নাই একটা মাত্র আছে জিনিস অন্য সময় হবে না প্রভু যখন রথযাত্রার সময় যখন পাগল হয়ে নৃত্য করতে করতে যান তখন তার ভাবান্তরে যায় তখন তিনি মনে করেন যে জগন্নাথ দিন জগন্নাথ দেখেন কুরুক্ষেত্রে যেন দেখছেন রাহা স্তম্ভের এত অশ্রী কেন বাঙালিনীর মতো দেখ যার জিনিস তিনি আস্বাদন করতে পারছেন ওই যে বলদেব আছেন মাঝখানে ওই যে সুভদ্রা কিন্তু কুরুক্ষেত্র কিন্তু শ্রেণী রেণী আছে জগন্নাথকে দর্শন করছেন এই তো আমার প্রাণনাথকে আজ আমি বৃন্দাবনে নিয়ে যাচ্ছি সেই ভাব স্বরূপ মহাপন জানেন থেকে ধুর করছেন একভাবে আর পিচকার লোকসায় স্নান হয়ে যাচ্ছে আনন্দাস গরুস্তম্ভের খালটা পূর্ণ হবে তপ্তর আরে শীত আনন্দ সকলকে স্নাত সেই দিনে বলগণ্ডী স্থানে যখন রথটা দাঁড়াবে প্রভু যখন উদ্যানে বিশ্রাম করবেন ভক্তমান সঙ্গে সেই সময় তুমি যে চুপচাপ গোপী গীতা শুনায় দেখো কি হয় এইটাই শেষ চেষ্টা সেই ভরসা নিয়ে আছেন মহারাজ প্রতাপুদ্র সার্বভৌম এত বড় বিদ্বান প্রভু যদি প্রতিমিতে একবারে আনন্দ বচ্ছা সব প্রভুকে বাতাস করছেন ভক্তবিন্দু বৃক্ষ বৃক্ষ তলে উদ্বন্ধ নিত্য প্রভুর সঙ্গে সব বিশ্রাম করছেন হেন কালে প্রতাপ করিল প্রবেশে কি করেছেন সকল ভক্তের মুখকে বিমর্ষ দেখে প্রধাপ রাজা তিনি মনে করলেন কি জানি কি হবে আগে ভক্তের কৃপা হবে তবে তো কৃপা হবে সব ভক্তের আজ্ঞা লইল জোর হইয়া। সব ভক্তের হাত চোর করে আদেশ যা সব ভক্তল চোর করো হইয়া প্রভুপথ ধরি পরে সাহস করিয়া বলেছেন তো শারু দেখো তো কি হয় প্রেমাবেশে প্রভু প্রেমাবেশে প্রভু পুরী ভূমিতে করেন পঠন এই গোপী গীতি পড়তে আর শুনিতে শুনিতে প্রভু সন্ত সহ ওই যে ভাবে সঙ্গে আনন্দ বিহল মহাপ্রভু জান সবই জানেন রাজা পরে পড়ে যাচ্ছে এই তব কথা অমৃত শ্লোক রাজা যে পড়িল কুঠি প্রভু প্রেমাবেশে তারে আলিঙ্গন করিল নিত্যানন্দ প্রভু কি পাচ্তেন না প্রভুর অভিন্ন বিগ্রহ আমি তো জানি তিনিও জানেন উনিও জানেন যদি উনি তো জানেন আর এই শ্লোকের জয় জয়ার মহাপ্রিত কথা এই জন্য তিনিও জানেন সব জেনে শুনেও তিনি সেই ভূমিকা নিয়েছেন মহাপ্রভু এর এর উপর আর নিতায় চাঁদ এর সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে আলিঙ্গন কি বলছেন কি অমৃত পান করাবার জন্যে আমি তোমার ডাকতে গিয়েছি অনাহত ভাবে তুমি এসে আমাকে এত রসা আমিত আর সুন আছে আমার মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গনার সবার যেতে বসে আছেন তিনি আবার চিনছেন না কি করে ভঙ্গিটা প্রকাশ করছেন যেন চিনতে পারেননি তার রাজা বলে যেন জ্ঞানটা এলো না ওই কথা আর স্রোতে ভেসে গেল সব তারপরে সবই জানা সবই শোনা পরে ঐশ্বর্য ঐশ্বর্য দেখিয়ে বললেন এই সব কথা সুতরাং দেখুন এই যে কথাম এই কথামৃত রসের আস্বাদ মহাপ্রভু নিজে আত্মদান করেছেন বার বার পুরীরা পুরীরা বলে উল্লেখ করেছে সুতরাং বলছেন বৈষ্ণব জ্ঞান এই যে যারা কথা শ্রবণ করান এবং বৈষ্ণব শাস্ত্র বা যারা ব্যাখ্যা করেন বললেন বিষ্ণুবত পূজয়েত গুরুম বললেন বিষ্ণুবত গুরু জ্ঞানী সেই সমস্ত ব্যক্তির পুজো করতে হবে শ্লোক বি একটা শ্লোকের একটা পাতা ভাগবতের প্রত্যেকটা শ্লোকের চারটা পাত চারটা পাদের মধ্যে সবটান একটা কথা তপ্ত জীবন বাস আর কিছুই সদই বহি কোন ভালবাত বিষ্ণুর স্বম্বিত আর বললেন ভগবানের এই সমস্ত শ্লোককে পাঠ করে ব্যাখ্যা করে তিনি আস্বাদমত করেন তিনি উত্তম বক্তা সরল সরস করে তিনি যে কত হরিদা মুখে হরি মাতা শ্রবণে তবেষান সঙ্গে সদা লিষ্ঠা মম সাত জন্মে জন্মে কি প্রার্থনা তার সঙ্গে চলবে যার কানে হরি কথা তার মানে প্রতাপ যখন আমাদের যে প্রাচীন প্রাচীনবোধী রাজা যখন নালকে জিজ্ঞাসা করেন আপনি চলবে নাকি উনি বললেন চলবে না চলবে না কেন চলবে না ওই যে বসে আস্বাদন করছেন যারা সবসময় সরি কথা বক্তার ভিতরে স্বয়ং বেরিয়ে আসছেন তাঁদের শক্তি এই রকম না হলে হবে না একা একই হয় না স্থান কাল পাত্রে দেখটা বৈচিত্র আবার এই সব কথা এই সব আস্বাদনই কখনোই আবার এই ধামে যা হয়েছে তা আবার কোন জায়গা এই ধরি যে বস্তু হচ্ছে তা আমার জায়গায় হবে না এবং যদি শ্রোতার সম্পর্কে সাং সঙ্গে সদা লিষ্ঠা নমসার্থ হবে বললেন তারা আমার একজনের সঙ্গ বান্ধব নন তারা জন্ম জন্মান্তরের বান্ধবী সঙ্গে একজন হচ্ছে অনন্ত জন্ম যেন তাদের সঙ্গে এই কৃষ্ণকে গাল দিচ্ছেন আসছেন না কত দেরি হয়ে যাচ্ছে কৃষ্ণ বলছেন আমার একটু বুঝছো তো আমি এখন একটু মনে বিচরণ করছি যতক্ষণ পর্যন্ত যেমন এই জন্য আরো অসময় তাতে আরো চমৎকার কথা মাধুরী প্রকাশ করে সরল ভাবে এটা হলো তো কিন্তু যখন ঘুরিয়ে ভাবের ভিতর দিয়ে ঈশার ভিতর দিয়ে শ্লোকটিকে স্বাধীন করেছেন তখন আর একটা অভিনব হয়েছে শ্রী শ্রী গোপীনাথের কৃপা হলে দশম স্তন্ধে শ্রী শ্রী রাজ পঞ্চায়েত নাম এক শ্লোকে শ্রীপাদ মহিমা ব্যক্ত করতে গিয়ে বললেন সবকথা মৃতজীবন কবি কলমাপ শ্রীমদি হে প্রাণসলভার কথা মৃত সন্তপ্তীবন প্রধুক্র কবিগন্ সংসা বিস্তৃত যে जरा तुम कथाम करें, तारा दाता। करें आश्ची। तो महावी गोपीवे आरोप महिमा এই রাজপঞ্চায়ে শ্রী ভাগ ভগবান প্রথম দ্বিতীয় স্কন্ধ তার দুই পাদপীঠ তৃতীয় চতুর্থ স্কন্ধ তার দুইটি উরু পঞ্চম স্কন্ধ তার ষষ্ঠ এবং সপ্তম স্পন্দ তার দুইটি আজানু লম্বিত বাহু এবং ষষ্ঠম তার নবম দশম একাদশ এই তো বিগ্রহ প্রাণ রাজ পঞ্চাধায় পঞ্চপ্রাণ সেই পঞ্চপ্রাণের মধ্যে আগে দুটো মৃত তাহলে এই হরি কথা কে তার মহিমাকে কি ভাবে যে চুগমণি নিরূপন করছেন এই বিন্যাসের দ্বারাই বোঝা যায় বহু বহু সমস্ত গোপসুন্দরী তিন শত কোটি গোপী দাসের সমাগতা বলেছেন সকলে কথা বললে তা একটা গোলমালের সৃষ্টি হয়ে যায় সুতরাং কোন কোন যুথেশ্বরী তারা সকলের হয়ে আর এক একটি প্রার্থনা বাণী জ্ঞাপন করছে শুকমনি সবগুলি সংগ্রহ করতে অক্ষম কেউ পারবে তিনি সংগ্রহ করেছেন মাত্র উনিশটি শোক কথা এই জন্য আমাদের আচার্য পার্বন এই শ্লোকের ব্যাখ্যা একেবারে পার্ব শেষ করা যায় যেন শেষ হচ্ছে জীবিত তথ্য বললেন তিনি জীবনই দান করেন কথা তো দান করেন না জীবন দান করেন জীবন দান করেন এই কথা বলছেন জীবন দান করেন দেহের নয় শ্রবণ মাত্রে স্পন্দিত হয়ে উঠেন আনন্দে নিচে উঠেন আত্মা আর অনন্ত জন্মের কল্যাণ উন্মুখীন হয়ে যায় আউর হরতি আয়ু সফল হয় জীবন ঘন হয়ে থাকে মহাজন বললেন অনন্তকালের কল্যাণ অভিব্যক্ত হয় সেই পরক্ষণ থেকে তার ভক্তি জীবন লাভ হয় সুতরাং এই জন্যেই যারা এই কথাটি নিমুক তাদেরকে তিরস্কার করা হচ্ছে ভালো দিক নির্বৃত্ত सदा छत्र व्याप्रकार अर्थ कर प्रकृति पशु के नाश कर আর এক আত্ম হত্যাকায় অপসুখ অপগত হয়ে আছে সুখ সোজ যাহা হইতে সে আত্মা সে আত্ম জীবনদানি হচ্ছে আমি তা যখন ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন তখন একটি শ্লোক বললে শ্রবণ কোন দিচ্ছেন যেখানেই বলা হয়েছে জীবন্তী জীবনদান জ্ঞানে প্রয়াস মতো পাশ্য ভগবানের কত স্বরূপ কত ঈশ্বর্য কত মহিমা এই সকল জানার জন্য কোনো পৃথক কোন না করে জ্ঞানে প্রয়াস মতো পাশ্য এখানে কিন্তু বাক্যাকার ব্রহ্মজ্ঞানের কথা বলেন কারণ ব্রহ্মজ্ঞানের উপরে তো ভক্ত মহানুভাব সব দিনেই বিরত হয়েছে। এই জন্য জ্ঞানের স্বরূপ স্বরূপ সম্মুখ দিতান যারা সন্মুখ মহতের শ্রীমুখ থেকে উচ্চারিত জীবিত থাকেন যা জীবন্তী প্রাণান ধারণি শ্রুত প্রাণান ধারন্তী এইভাবে একটি কাজ अर्थात महत्व श्रीमुख थे धारण कर कायमन मानी मन द्वारा हरिकथा सत् आस्तिक बुद्धि कथा विश्वास तीन प्रकार मन जदवा अथवा व्याख्या जायन वचने तारधी हम श्रवन मात्री प्रकार देहर द्वारा हरिकता श्रवन करी थकेंगे सब समय हरिक्रवन करी के प्राण दान कर তিনি অজিত ব্রহ্মা বলছেন তুমি অজিত তোমাকে জয় করা যায় না কিন্তু মহতের মুখ নির্বৃত কথামৃত যারা সাধন করেন শ্রবণ করেন তারা তোমাকে জয় তো করেনি কিন্তু তোমাকে কেমন বাক্যে জয় করে থাকে আমাদের শ্রী গোস্বামী পাত তিনি আরেকটি কথা বললেন ঘুরিরা সম্বন্ধ জগতে যারা বিতরণ করছেন তারা ঘুরিদা এখন ব্রজসুন্দরীগণ বলছেন আমাদের ঘুরিদাতা কেপ টিক ভাব সর্বাসু তু বিশেষত সক্ষইতে আপনারা গৌরীয় বৈষ্ণব আপনারা রাধা রানীর ঘুরিতা রাধা রানীর ঘুরিতা যেমন মহাপ্রভুর ভরিতাতা হয়ে যেমন প্রতাপ তিনি মহাপ্রভুর রাধা রানীর ভূরিতা কি প্রকারে হওয়া যায় বলে রাধারানীকে তো আপনাকে কৃষ্ণ কথা শোনাতে এই চিন্তা এই সিদ্ধি সেবা দুপ্রকার सेवा प्रसंग रूपा सेवाचर सेचर्या सेवा, सेवा।, दो तो तो सेवा प्रसंग रूपा सेवार देखा जाए जेमन गुरुदेव सेवा कर মাধবেন্দ্রপুরী সেবা করছেন কৃষ্ণনাম কৃষ্ণলীলা ওটা হচ্ছে পরিচয় রূপা সেবা আর কৃষ্ণ নাম কৃষ্ণলীলা সোনায় অনুক্ষণ ওইটি হচ্ছে প্রসঙ্গ রূপ সেবা আমাদের শ্রীজি গোসাহ সাধক দেহে এই প্রসঙ্গ রূপা সেবার থেকে পরিচর্যা বহু দাঁড়িদা সে কি বিচিত্র কৃষ্ণময়ী কৃষ্ণ বাহিরে বিপুল আপনাকে সেবা করতে হবে কি সেবা করতে করছেন সেবা চিন্তন সাক্ষাৎ মুক্ত সেবা এইখানে একটা মৃগমোদের বিন্দু দেবেন তো বাটিটা এনেছেন ছোট্ট মৃগমদের গন্ধ পাচ্ছে ওকে স্থির করা যাচ্ছে এই কৃষ্ণ এসে চারদিকে কি করে সেবা করবেন ওকে ছটকট করছি চার তাকাচ্ছে সঙ্গে সঙ্গে বলছেন কি বলছেন সে আসেনি এটা মৃত মত কিন্তু আসবে তেমনি উনি তার দিকে এই যে তোমার যে জায়গাটিতে মৃগবধের বিন্দুটা অঙ্কিত করে দিচ্ছি সেটি জায়গাটি কি জানো মুকুন্দামোদ মন্দিরে ওটা হচ্ছে মুকুন্দের আনন্দ মন্দির এখন আমি তো তার জায়গাটা দখল করে নিলাম